আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মাইয়ুশাকিকুর রাসূল মিন বা'দিমা তাবায়yana লাহুল ويَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّيهِ مَا تَوَلَّى وَنُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا উপস্থিত বিশ্ববিঙ্গার সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি Mubarakbad জানাচ্ছি দোয়া করছি আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য আল্লাহ আপনাদের আমাদের কবুল করুন আমিন সাহাবা کرام কেমন মূল্যায়ন করতেন তারা সোনাতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন অসংখ্য উদাহরণ কিন্তু এই প্রভাবটা আমাদের উপরে পড়ে না কেন আমরা এই সোননাথগুলোকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আজকে চলুন সহিপুখারের একটা হাদিস আপনাদের সামনে পেশ করি এক নম্বর হাদিসটি খুলুন কেতাবজ জাকাতের মধ্যে এসেছে রসুল্লা সাল আলাইসালামের মৃত্যুর পরে যখন খলিফা নিযুক্ত হলেন আবু বাকর রাজা আলাহ তখন লোকেরা জাকাত দেওয়া বন্ধ করে দিল এবং তারা জাকাতকে অস্বীকার করল এই মর্মে তিনি নবীর কাছে গেলে জাকাত প্রদান করলে দোয়া করতেন আমাদের জন্য আর এখন তো আর কেউ দোয়া করবে না সুতরাং জাকাত দেব না এই ভূমিকা পালন করার কারণে আবু বকর রাজাল আনুহ তিনি ক্ষিপ্ত হলেন কারণ নবী যে বিধান দিয়ে গেছেন এ বিধান তো চলমান তিনি যখন বেঁচেছিলেন তখনই এটা করতে হবে মরে যাওয়ার পরে আবার জাহিলি দিকে ফিরে যেতে হবে এমনটা তো শরীয়ত নয় তিনি বেঁচে থাকা অবস্থায় যেভাবে সাহাবে কেন আমুল করেছেন শরীয়ত যেভাবে মেনে চলেছেন ওইভাবে মানতে হবে কিন্তু মানলেন না তিনি বললেন বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম এই ভাষণের কারণে উমরে ফারুক রুগ তিনি শক্ত মানুষ হওয়া সত্ত্বেও হতবাক হয়ে গেলেন কি ব্যাপার একজন কালেমা পড়া ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কি সম্ভব তিনি বললেন লাও মানা ইয়া উদ্দৌন আহা রসল্লা সাল্লাম ইয়া উদ্দ আহা রসুল্লাহ যদি ছাগল দেয় সাদাকা আর দড়িটা যদি না দেয় যদি বস্তা ভর্তি সম্পদ দেয় অসুর দেয় বস্তাটা যদি না দেয় এবং বস্তা বাধার। দড়িটা যদি না দেয় তবুও তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম যেটা রসুল্লাহ সাল্লা দিয়েছে অথচ আমাকে দিবে না এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম কতটা কত মারত্ব কতটা কত উপলব্ধি করার জিনিস আল্লাহ নবীকে যেটা দিয়েছে সেটা যদি আমি খলিফ আমাকে যদি না দেন কারণ সোননাথকে টিকিয়ে রাখতে হবে শরীয়তকে টিকিয়ে রাখতে হবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অমর রাজা আল আগে বুঝেছিলেন যে কিভাবে কালেমা পড়া ব্যক্তির উপরে যুদ্ধ করা যায় পরে তিনি জন্য প্রশস্ত করে দিয়েছেন হক আমি দেখছি এখন সেটাই হলো হক তাহলে দুইটা জিনিস যোগ হলো আবু বাকর রাজা সোননাথকে না মানলে যুদ্ধ ঘোষণা করলেন উমর রাজা আল্লাহন একই মত পেশ করলেন যে উচিত না তার বিরুদ্ধে যুদ্ধ করাটাই উচিত আবু বকর রাজা আল্লাহনুঘ পরহেজগার মানুষ দিনদার মানুষ তাকুয়াশীল মানুষ সহজ মানুষ কিন্তু যখন সোননাথের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন আর কোনো সার নেই ডাইরেক্ট বলে দিলে যুদ্ধ ঘোষণা করলেন বীর পুরুষের মতো তিনি বলে দিলেন অবশ্যই এটা হতে পারে না যুগে দিয়েছে এখন দিবেনা এটা চলতে পারে না হতেই পারে না কত কঠোর ছিলেন তিনি সোনাতকে সংরক্ষণ করার জন্য তিনি কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন চলুন আর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করি যেটা আবহা কর হ্রদিয় আনুহর সাথে সংশ্লিষ্ট আল্লা নবী সাল আলহ্লাম মৃত্যুর পরে যখন তার আত্মীয় সুজন সম্পদ নিতে আসলো সম্পদের ভাগ দেন কিন্তু তিনি অটল থাকলেন কারণ নবী মারা যাওয়ার পরে সমস্ত সম্পদ সাদাকা হয়ে যায় আর এই সাদাকা তার পরিবারে কেউ গ্রহণ করতে পারবে না ওয়ারিস্ত দূরের কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো ব্যক্তিকে ওয়ারিস হিসাবে রেখে যাননি নবীদেরটা নীতি ছিল না কিন্তু খলিফা হওয়ার পরে একদিকে জাকাত বিরোধীদের উৎপাত ষড়যন্ত্র আর একদিকে স্বয়ন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মীয় সুজনদের চাপ এর পরেও তিনি নরম হলেন না তিনি সরাসরি জানিয়ে দিলেন আল্লানবী বলে গেছেন মৃত্যুর পরে আমার সম্পদ সাদাকা আমার সম্পদেরকে ওয়ারিস হবে না আমি কাউকে সম্পদ দিতে পারবো না এমনকি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট ফাতেমা রদি আল্লাহনঘা যখন আসলেন তখন তিনি বলে দিলেন না এর ওয়ারিস এর হকদার হলেন দরিদ্র মানুষ এটা সাদাকার সম্পদ এটা ওয়ারিস হতে তোমরা পারবা না রসুল্লা সাল্লামের সোননাথকে মর্যাদা গিয়ে সংরক্ষণ করতে গিয়ে দরিদ্র ক্লিষ্ট ফাতেমা রহাকে পর্যন্ত তিনি বঞ্চিত করলেন ফিরিয়ে দিলেন বন্ধুরা আমার একটু লক্ষ্য করেছেন কত কঠোর ছিলেন সোননাথের প্রতি একদিকে লক্ষ্য করুন দরিদ্র হওয়ার কারণে তিনি যে জাকাতের মাল থেকে বাইতুল মাল থেকে ভাগ পাবেন সেই সুযোগ নেই কারণ তার উপরে সাদাকার মাল খাওয়া হারাম কে রাসুলের বংশধর তিনি সাদাকার সম্পদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন অন্যদিকে যে সম্পদ মারা যাওয়ার পরে তিনি ওয়ারিস হবেন কিন্তু ওয়ারিস থেকেও তারা বঞ্চিত এরকম একটা মর্মান্তিক অবস্থাতেও আবুবা কর তিনি নরম হলেন না বরং তাকে ফিরিয়ে দিলেন বহু মানুষ আবুবাকা রাজা লোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন রসদালাম বলে গেছেন আমার মৃত্যুর পরে আমার সম্পদ সাদাকা কেউ পাবে না তোমরা আমার উপরে চাপ সৃষ্টি করছে কেন আমি সাদাকার মাল থেকে এই বাইতুল মাল থেকে তার আত্মীয় স্বজনকে দিতে পারব না তাদেরকেই এই ওয়ারিস বানাতে পারব না ফিরিয়ে দিলেন কত কঠোর হলে কত দৃঢ় হলে এমনটা করতে পারেন আমরা জানি ওমরে ফারুক রাজা চেয়ে আবহাওয়া ছিলেন রাসুলের নিকটে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে কঠোর হওয়াই স্বাভাবিক আমি কেন আজকে সোননাথকে মেনে নিতে পারি না সুদ ভক্ষণ না করলে আমাকে কেউ জোর করে ভক্ষণ করাতে পারবে না সুদ হারাম নবী মোহাম্মদ সাল্লাম সুদের বিরুদ্ধে অনেক কথাই বলে গেছেন ইসলাম সুদকে হারাম করেছেন বন্ধু আপনি সুদের সাথে জড়িত থেকে সুদী ব্যবসা কার্যকরে পরিচালনা করছেন আপনি একটু ভাবেন না যে এটা শরীয়ত বিরোধী দিন বিরোধী আপনি কেন সুদকে গ্রহণ করেছেন আপনার যুক্তি এটা পৃথিবীর সবাই খাচ্ছে আমি খেলে সমস্যা কি না নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করে অবস্থান গ্রহণ করে আপনি কখনো প্রকৃত হতে পারবেন না যদিও আপনাকে অপবিত্রতার আধিক্য হারামের আধিক্য পৃথিবীর সমস্ত মানুষের আধিক্য যদি আপনাকে আকৃষ্ট করে তবুও না পৃথিবীর সমস্ত মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে সুদ খাকি আপনার কি যায় আছে আপনি তো অল্প সংখ্যক আপনি সুদকে বর্জন করুন হারামকে বর্জন করুন শুধু মন্ডলী আপনাকে সুনাদকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি রসল্লা সাল্ল সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি সালা তাদাই করুন কিন্তু করছেন না কেন अपनी जयीफ जाल हादीज के ग्रहण करजुहत दीचन जे पृथिविर सकल मानूष जो सालातदाई कर बाधा दीचन क्यों दुखित बुझाते परल्लना नबी मुहम्मद सल सल्लम तरिकाते ही सालातदाय करते जयीफ जाल मजू बनवामीब बक्ता मुनषी দার্শনিক হকি তরিকা চলবে না বাদ দেয় অন্য তরিকা আপনি সালাতদাই করছেন এটা নীতি নয় সম্মানিত উপস্থিতি আমাদের সময় হলো একটু বিরতির বিরতির পরে আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমানের দিক নির্দেশ কি पुन सम्प्रचारोटे पीट टी কোরআন একটা এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফানোরানি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ জীবন গড়ি আজ সন্ধ্যা সকাল ছটায় বাংলাদেশে বাংলায়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 So if Jesus Christ peace be upon him died for three days who control the world let me the god died the freedom to unmask so There are various ways which we can prove the argument the to ar be ar wrong Dekhun Dr Jankiraj sanghe aalap kori Poroborti Peace TV Banglae Allahu akbar Assalamu wa rahmatullahi wa barakat Sammanito shudhi আমরা আপনাদের সামনে আবারও আলোচনায় ফিরে আসলাম আমরা আবু আকার রাজা আলানোহের কথা বলছিলাম যে কিভাবে সুন্নাতকে মূল্যায়ন করতে হবে কিভাবে সোননাথের উপরে অটল থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহনবীকে মডেল হিসাবে গ্রহণ করলে আমাদের জীবনে কল্যাণ রয়েছে চলুন রসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় সোননাথের উল্টা চললে কী হয়েছে তার নির্দেশনা আপনাদের সামনে পেশ করি তার জীবদ্দশাতেই সাহাব একেরাম করেছেন দেখেছেন যে কিভাবে সুন্নাতকে মূল্যায়ন করতে হবে এই জন্যই তো সাহাব একরাম সোননাথকে যথাযথভাবে হেফাজত করেছেন মূল্যায়ন করেছেন মুটে সার দেননি কিন্তু আমরা সার দিয়ে থাকি কেন চলুন যদি আপনি আপনার জীবনে আল্লা নবীর সোনাথকে বর্জন করে ভালো মনে করে নিজের ইচ্ছে চলতে থাকেন তাহলে অবস্থাটা কি হবে আল্লাহর আমি কি ওই সমস্ত আমুলের কথা বলে দেব যে আমুল করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ তারা মনে করছে আমরা ভালো আমলি করে যাচ্ছে তারা আমুল করছে কিন্তু আমুল করে মনে করছে ভালো আমলি করে যাচ্ছে এটা আল্লাহ বলেছেন তারা পতপুষ্ট হচ্ছে অর্থাৎ করছেন এটা নবীর আদর্শ নয় মানবরচিত আদর্শ পীরের দেওয়া আদর্শ খতিবের দেওয়া আদর্শ তরিকার আদর্শ এটা মাঝহী আদর্শ নট ইসলামী আদর্শ ইহুদি খ্রিস্টান কর্তৃক প্রচলিত আদর্শ আল্লা বলেছেন এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে সেটাকেও তারা অস্বীকার করেছে ফলে কি হয়েছে তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে তারপরে বলেছেন যে ফলানু কি একশো তিন চার পাঁচ ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন কারণ হলো তাদের একমাত্র পরিণাম হলো জাহান্ন এটাই তাদের প্রতিদান কারণ দুইটা আয়াতি ও রসুলি হুজুয়া আল্লাহ বলছেন তারা আমার আয়াতকে আর আমার পক্ষ থেকে প্রেরিত রসুলগণকে ঠাট্টা করেছে আল্লাহ নবীকে মানেন নি আল্লাহ নবী। নিজে আল্লাহ কর্তৃক প্রের আপনাকে নির্দিষ্ট শরীয়তের উপরে আমি পাঠিয়েছি স্থাপন করেছি কে বলে সেটারই আপনি অনুসরণ করুন আশ্চর্য যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন আহু আল্লা দিন আল্লাহ আলামুন যারা জানে না সেই সমস্ত লোকের প্রবৃত্তির খেয়াল ঘুষির অনুসরণ আপনি করবেন না এত শক্ত কথা বলার পরেও আপনি নিজে রাসুলের শরীয়তকে বাদ দিয়ে অন্যত্র চলছেন কেন এসে অনুমতি কোথায় আপনি ভালো যেটা বলছেন সেটা ভালো নয় আল্লাহ যেটা ভালো বলেছেন সেটা ভালো রাসুল্লাহ সাল্লা সাল্লামের চোখে যেটা ভালো সেটা ভালো চলুন সই বুখারির হাদিসটা আপনার খুলি পাঁচ হাজার তেস্ট নম্বর হাদিস দ্বিতীয় খন্ডের সাতশো সাত নম্বর হাদিসটা খুলুন মোহাম্মদ সাল্লাইসাল্লাম বাড়িতে ছিলেন না একদিন তার স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো দেখুন রাসুলের জীবনের ঘটনা আপনি সোননাথ বিরোধী কিছু করবেন উদাহরণ নিন দৃষ্টান্ত নিন সাহাব একরাম কেন মূল্যায়ন করেছেন দুনিয়াবী জীবনে রাসুল সহ্য করেননি বললেন কি ব্যাপার জিজ্ঞেস করার পরে সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে উত্তর যখন দিলেন তখন তারা বললো তারা বলল আল্লাহনবী কম কমই করতে পারবেন কারণ তার এবাদত কম তার আগের পাপ পরের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুতরাং তার কম করলে হয় কিন্তু আমাদের কম করলে হবে না এরপরে একজন বলল আনা বলল্লিলকুদ আমি গোটা রাত ছালাতে আদায় করবো ঘুমাবো না আর একজন উফতির আমি সারা জীবন সিয়াম পালন করব কোন শ্যাম বাদ দেবো না আর একজন বললেন আমি বিবাহ করব না কারণ বিবাহ করলে এ বদতে ব্যাঘাত ঘটবে এই কথা বলে তারা চলে যাচ্ছে ইতিমধ্যেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উপস্থিত এসে বলছেন আং তুমুল্লা দিনে কুল তুমি কেদা বেদা সেই লোক এই কথাগুলো তোমরা বললে তিনি বললেন যে হ্যাঁ আমরা এগুলো বললাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর বুকে আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আমি সবচেয়ে বড় তাকু আসীল কিন্তু ওসল্ল বা আর কুদ আমি সালাতদাই করি রাত্রে আবার ঘুমাই আমি সিয়াম পালন করে আবার শ্যাম বাদ দিই ছেড়ে দিই যে ব্যক্তি আমার সন্ন্যাত থেকে মুখ ফিরিয়ে নিল এই ব্যক্তি আমার উম্ম থেকে বেরিয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনি রাসুল সাল্লামের দুনিয়াবি জীবনটা দেখুন বেঁচে থাকা সময়টা দেখুন সাহাবিদেরকে কেমন শিক্ষা দিয়েছেন দুঃখজনক ব্যাপার হলেই সুন্নাতকে আমি মূল্যায়ন করতে চাই না সুন্নাতকে মূল্যায়ন করতে হবে সুন্নাত ব্যতীত আপনি অন্য কোনো দিন না আসলে আমরা সুন্নাতকে মূল্যায়ন করার অবস্থা থেকে বেরিয়ে এসেছি তিনজনই সাহাবি তাদের উদ্দেশ্য ভালো ছিল তারা ইবাদত করতে চেয়েছিলেন তারা শ্যাম পালন করতে চেয়েছিলেন তারা এবদত করার জন্য বিবাহ বর্জন করতে চেয়েছিলেন কিন্তু ধারণ করে পথ চলছেন এবং মনে করছেন এগুলোই ভালো ভালো তো আপনার চোখে হলে হবে না ভালো হতে হবে নবীর চোখে যেভাবে তিনি বলেছেন ওইভাবেই করতে হবে আর আপনি মুখ দিয়ে বারবার বলছেন দেখুন না সাহাব এখান সোনের মল্যায়ণ করেছেন কি করে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই মর্মে যে সাহাবায় কেরাম সোননাথের প্রতি কত কঠোর ছিলেন সাল্লা সাল্লাম সুন্নাতকে মানার জন্য কত শক্ত হাতে তিনি পরিচালনা করেছেন এতটুকু হের ফের করতে দেননি বলছেন মনে রেখো যে ব্যক্তি আমার সোননাথের মুখ ফিরিয়ে নিবে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় দেখুন এখানে ওই ব্যক্তিদের উদ্দেশ্য থেকে বেরিয়ে যাবে এখানে আপনাকে একটা কথা শুনিয়ে দিই দেখুন ইবনু আব্বাস রাজিয়াল কত কঠোর ছিলেন তিনি মিনাস সামা। আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমি তোমাদেরকে হাদেশ শোনাচ্ছি রসুল সাল বলেছেন আর তোমরা আমাকে শোনাচ্ছ কেন আবু বলেছেন উমর বলেছেন দেখুন একটা জিনিস মানদণ্ড এখানে যখন সোনার সামনে চলে আসবে তখন আপনাকে পুঙ্খানুপুঙ্খ করবে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে। বরং উল্টা বলছি যে কাজটা আপনি করছেন এটা সোননাথ নয় এটা সোননাথের মধ্যে পড়ে না এরপরে আপনি হুজি দেখায়। আপনি এর পরেও চেষ্টা করছেন ভাবছেন একটু যে না আমি ওইটাই করব। কেন অমুক ইমাম বলেছে অমুক খতিব বলেছেন অমক মাঝাবে রয়েছে অমক তরিকায় রয়েছে এটা বলতে গেলেন কেন ইবরাম কত কঠোর তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে ধ্বংস করে দেওয়া হবে কারণ আমি নবীর কথা বলছি আর তোমার আবুবাকের কথা বলছ দেখুন যখন উদাহরণ দিয়েছেন নবীর কথার পাশাপাশি বিরতি হলে আবুবাক উমরের কথা চলবে না অথচ আপনার পীর সাহেবের কথা চলে কি করে আপনার ইমামের কথা চলে কি করে আপনার খতিবের কথা চলে কি করে ওই মুনীষীর কথা চলে কি করে ওই বক্তার কথা কিভাবে চলে আপনি মানদণ্ড হিসাবে উল্লেখ করুন রসুলুল্লাহ সাল্লাহ সোননাথকে দেখুন এই হাদিসের মধ্যে চরম একটা শিক্ষা রয়েছে দুনিয়াবী জীবনেই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এতটুকুর জন্য বরদাস করেননি একেবারে শরীয়ত বিরোধী আমুলটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন আর আল্লাহ কি বললেন ভালো মনে করে করছো আর ভালো মনে করে করার কারণে তোমরা দুনিয়া বিজীবনের পথপুষ্ট হচ্ছ আর এরকটা করার কারণে আল্লাহর বিধানের সঙ্গে কুফুরি করা হচ্ছে। এবং আল্লাহর সঙ্গে সাক্ষাত আপনার হবে সেটাকে আপনার বর্জন করছেন তার বিনিময়ে আপনার ফলাফল হচ্ছে এই আপনার যাবতীয় নষ্ট হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে আপনার কোন প্রমাণ আপনার কোনো দলিল থাকবে না হাতে সব নষ্ট হয়ে গেছে আর এর পরিণাম কি হবে একটাই কারণ নবীর সুন্নাতকে ঠাট্টা করেছেন অন্যটা মেনেছেন আল্লাহর বিধানকে ঠাট্টা করেছেন আল্লাহটা নামেন অন্যটা মেনেছেন এই সুযোগ আমার আপনার নাই আমরা চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী বোঝানোর আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন اقول قول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি মগ্বে তবে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশানী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না पुन सम्प्रचार साढ़े आठ टेल टी